আলহামদুলিল্লাহ তোমরা একে অন্যের গোপন দুষ্কু অনুসন্ধান করো না একে অন্যের দুষ্ক অনুসন্ধানের জন্য তোমরা গোয়েন্দাগিরি করো না এটা হলো মুমিনদের পরস্পরে সেই দোষগুলো অনুসন্ধান করা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কাফের কুপারদের সাথে তাদের গোপন তৎপরফা জানা জানা এই জন্য করা এটা শুধুমাত্র জাইজি নয় নয় বরঞ্চ शत्रु बाहन खबर क्या जुबायर तक बेटी যখনই বলছেন তখন বলছেন আমি এই বপে তিনবার তিনি বললেন এরপর তিনি গিয়েছিলেন তাদের সকল ভক্ততা খবরগুলো এনে দিয়েছিলেন যে বারো জনের একটি কাপেলা মক্কার করে গতিবিধি জানার জন্য পাঠিয়েছিলেন যারা সেখানে শাহাদত বরণ করেছিলেন বলেছিলেন আর শুধুমাত্র হজরতি হুবাই ব্রাজি আল্লাহান হুকে তারা সাল্লাম পাঠিয়েছিলেন তিনি এইভাবে শত্রু বাহিনীর গতিবিধি জানা তাদের অবস্থান জানা তাদের শক্তি কতটুকু তা জানা তাদের সকল তৎক্ষতা তাদের কর্মকৌশল সব কিছু জানার জন্য চেষ্টা করা এভাবে প্রশিক্ষণ দেওয়া যাচীর জন্য প্রশিক্ষণ দেওয়া তাদেরকে এই কাজে নিয়োজিত করা সেটা কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হলো কোনো মুসলমান অপর মুসলমানের ব্যক্তিগত ওই দুশ্রুতি গুলো সে অনুসন্ধান করবে না যেগুলো তার ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত তার এফেক্টও ব্যক্তিগত পর্যায়ে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না এরকম কোন নিষিদ্ধ কোন বিচার ফয়সালার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় কারো গোপন তথ্য অনুসন্ধান করা সঠিক ফয়সালার জন্য সেটাও করাটা মুস্তাহাব ষিদ্ধ নয় এই জন্য ভালো করে জানা দরকার বোঝা দরকার তো অনেকে প্রশ্ন করেছেন আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন আমরা যখন সেই যাফুসির জন্য আমরা আলাদা দাস যখন দেই কাউকে এই বিষয়ে এই কাজে নিয়োজিত করি কেউ আবার তখন ফতোয়া দেয় তখন এটা তো আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এটা করা যাই হবে না এটা আসলে না জানার কারণে যে আল্লাহ কোন দাস নিষিদ্ধ করেছেন এখানে বলছেন ওয়ালা তাজা তোমরা সম্বোধন করেছেন তোমরা তোমরা কারা তোমরা মুমিনগণ তোমরা মুসলিমগণ তোমরা একে অন্যের গোপন দোষগুলো খুঁজে বেরো না অনুসন্ধান করো না তোমরা মানে মুসলমানদের তোমরা নিজেদের মুসলমানদের তোমাদের গোপন দোষ হচ্ছে। তোমরা এটা শুধুমাত্রই তোমরা বলে আমরা সম্বোধন করবো যে তোমরা মুসলমান হন তোমরা পরস্পরে একে অন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের তার গোপন দোষগুলো তালাস করতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তার ব্যক্তিগত তার পারিবারিক গোপনীয় বিষয়গুলো অনুসন্ধান করা যায় নয় আরো ইজ্জতের নিরাপত্তা দিতে হবে যার দ্বারা তার ইজ্জতের হানি করে এটা করা যাবে না কিন্তু যদি তার প্রতি দৃষ্টি রাখা যে সে কোন ধরনের অপতৎপ্রতা চালাচ্ছে কিনা অবস্থায় থেকে ইসলামের রাষ্ট্রের বিপক্ষে কোনো অপতৎপ্রতা সে লিপ্ত কিনা এই জন্য তার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে এটা নিষিদ্ধ নয় কিন্তু তার ব্যক্তিগত কোনো গোপনীয় বিষয় অনুসন্ধান করা যাবে না আর মূলত এখানে মুসলমানদেরকে নিষেধ করা হয়েছে এই জন্য मुस्लिम तथ्य गुरु ती अतिक निर्भर सठीक धारणा शत्रु सम्पर्के शत्र गति विधि तक तरफ कर्मकौशल सम्पर् जो जाना जा তখন তার মোকাবেলার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়াটা সহজ হবে সেই গুয়েন্দা পত্রের ভিত্তিতেই সেই নিজেদের রণকৌশল নির্ধারণ করাটা অনেক সহজ হয়ে যাবে এই জন্য সুযোগ্য অভিজ্ঞ সেই জাসুসি টিম গঠন করা এবং তাদেরকে এই কাজে নিয়োজিত করা এটা কিন্তু ওয়াজিব কিন্তু মুসলমানদের পরস্পরের ব্যক্তিগত দোষ এটা অনুসন্ধান করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ বিষয় হলো বিপদ হলো কোন ব্যক্তির ওই আগেরটা খাতে সম্পর্ক তার গোপন কোন ত্রুটি বিচ্ছুদি আছে গোপন দোষ আছে সেই দোষগুলো তার উপস্থিতিতে তাকে সংশোধনের জন্য চেষ্টা না করে অন্যের কাছে বর্ণনা করা যদি তার সামনে বলা হতো সে মনে কষ্ট পেত অথচ তার মধ্যে এই দুষটা আছে এটা কথাটা সত্য এই সত্য কথাটাই অন্যের কাছে বর্ণনা করা এটাই হল আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে আর কন্যের কাছে তার দুষ বর্ণনা করা হয় কাছে করেছিলেন প্রশ্ন করেছিলেন। আমরা যদি এমন কারো কোনো বর্ণনা করলাম না আসলে সত্যই যদি তার মধ্যে দুষ্টা থাকে তাহলে কিবোধ হবে তিনি বললেন তার মধ্যে ওই দুষ্ যদি সত্যই থাকে তাহলে গিপদ হবে আর যদি না থাকে সেটা হবে মিথ্যা অপবাদ এটা বহু তানা প্রশ্ন করলেন এটা কেমন করে তাহা তো জিনা কঠিন পাপ মনে করেন অথচ জিনার চেয়ে কঠিন তখন তিনি বললেন কোন ব্যক্তি যদি করে সে যখন করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আজকে করে সে ব্যক্তির করেছে সেই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করেন না এটা তার জন্য ভীষণ কঠিন তখন এই ক্ষেত্রে क्तर गोपन पार से जीवन तेतर जीवो करक्तर गिथावी दावी करते मिथ्या कथा अपराधी तरह सम्पर्क विपोध करता নিজেকে এখানে অপরাধী হিসাবে ওই ব্যক্তির কাছে শুনে পেরেছে করেছে সেই ব্যক্তির কাছে ক্ষমা পাওয়ার জন্য সুযোগ নাই তাকে আর পাচ্ছেও না সেই অবস্থায় তার কি সে অবস্থায় নিরুপায় অবস্থায় হয়তো আমরা যদি ক্ষমা করেন তাহলে সে ওই ব্যক্তির জন্য সব সময় দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে এবং আমাকে ক্ষমা করো সে সব সময় এই দোয়া করতে থাকে এতে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন কিন্তু যদি কেউ কেউ এই বিপদ করার পর ওই ব্যক্তির কাছে ক্ষমা না চায় যে ব্যক্তির কাছে সামনে বিপদ করেছে তাদের কাছে যদি নিজের অভাব স্বীকার না করে কোনো মিথ্যা দ্বারাও এই গুণা মাপ হবে না এটা কি কঠিন পাপ হয়ে গেল মানুষের সমাজে মানুষের পরিবারে दे, दे। प्ररोना दिए जो मुसलमान जीवरा उद्बुध करे एक मानसा दुष्ट जाना কিন্তু তার তো দায়িত্ব হলো সেটা গোপন করে রাখা গোপন করে রাখা দেয়া তার গুম হয় না এই কথা অন্যের কাছে না বলা পর্যন্ত তার আরামে থাকতেই পারে না অন্যের কাছে বলার পরে মনে হয়তো একটা শান্তি পাইলো। মানে শয়তান তাকে এমন একটা প্রশান্তি দিয়ে দিল এই কাজটা হলো একটা শয়তান ওয়াসবসার কাজ এই একজন মহিলা বমি মহিলারা সেই বমির মধ্যে পচা গুস্ত বের হয় আপন বমের সাথে অথচ সে গুস্ত খায়নি তো খায়নি কাছে যখন বলা হলো তখন তিনি বললেন ओ महिला सम्भवत कारो विपद कर देखा गल से मनोजे से भूमिर सातकुस्थ बस शुना दुटाई समान अपराध কারো সামনে যদি কোনো মুসলমানের কোনো দুশ ত্রুটি বর্ণনা করা হয় তার পরোক্ষভাবে তার দায়িত্ব হল এটা বন্ধ করে দেওয়া করতে না দেওয়া যদি তার শক্তি থাকে শক্তি প্রয়োগ এটা বন্ধ করা যদি না থাকে সেইখান থেকে উঠে যাবে সেখান থেকে উঠে যাবে এটা শুনবে না কারণ যে বিপদ করছে সেই যেমন অপরাধী হচ্ছে যে শুনল সেও তেমনই অপরাধী হচ্ছে আর এই বিভতের একটা দিয়েছেন। তোমরা কি তোমাদের কোন মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া করবে তা তোমরা পছন্দ করবে না অপছন্দ করবে এখানে মৃত ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে কেন যদি কেউ সামনাসামনি করত অত বা সে নিজেকে সংশোধন করে নেওয়ার সুযোগ দেত যদি সামনাসামনি হতো যেহেতু সামনাসামনি নাই সেজন্য শুনতেও পারছে না এটার প্রতিক্রিয়া তার মধ্যে নাই যেমন মরা মানুষের গায়ে যদি কেউ ছিমিও থাকে সে বুঝে না এই কারণে সে তার অনুপস্থিতিতে কারণে সে তার এই দুঃস্থ বর্ণনা করার সুযোগ পাচ্ছে উপস্থিত থাকলে হয়তো সেটা করতে পারতো না তার সেই গোষ্ঠ কি তুমি খাওয়া কখনো পছন্দ করবে আল্লাহ নিজেই জবাব দিয়েছে পাকা রি তো মো না তোমরা তো এটা কখনো পছন্দ করবে না ওই মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়া পাকে তোমরা অপছন্দই করবে তাহলে ওই যে বিবত করাটা সেই জীবতটা তো ওই মরা ভাইয়ের গুষ্ট খাওয়ার মতো আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন জীবৎ করা হারাম হারামী হারাম রাস্তু উল্লাহুল আলহ্লামের কাছে কেউ উপদেশ নিয়ে আসলে তিনি কাউকে কাউকে উপদেশ দিতেন জীবৎ করোনা কারো মধ্যে মুসলমানদের পরস্পরের ইজ্জত নিজের ইজ্জতের মতো গণ্য করা গণ্য করা এজন্য কারো গোপন অপরাধ যদি অন্যের কথির কারণ না হয় তাহলে সেটাকে গোপন রাখা অন্যের কাছে বর্ণনা না করা যদি ওই আগের কথার মতো যদি তার এই গোপন অপরাধটি অন্যের কথির কারণ হয়ে যায় সেটা তখন বিপদ আর থাকে না যেমন কোন বিচার পায়ফলা করতে গিয়ে যে প্রকৃত অভিযোগের সত্যতা অনুসন্ধান করার জন্য যে প্রকৃত জানা এই জন্য সাক্ষীদের কাছ থেকে জানা বা এটা তদন্ত করা এটা হয়তো কারো দুদন্তের পর্যায়ে পড়ে কারো প্রকাশ করার পর্যায়ে পড়ে এবং সেটা অন্যের সামনে করা হচ্ছে হয়তো বিচারকের সামনে সাক্ষীদের সামনেগুলো করা হচ্ছে এটা জীবতের পর্যায়ে পড়ে না এটা জীবত নয় এটা সত্য অনুসন্ধানের জন্য সঠিক খাওয়া খাওয়ার জন্য এটা প্রয়োজন কারো কাছে কেউ যদি কারো ব্যাপারে কোনো পরামর্শ চায় সেখানে তাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য পরামর্শটা যাতে সঠিক হয় যে বিষয়টা যে জন্য সে পরামর্শটা পাচ্ছে তোর জন্য বর্ণনা করা যেমন ফাঁসিমা বিনতে প্রায় উনি তালাক্ত হওয়ার পরদিন পূর্ণ হল সেদিনই রাসুল হলেন আর একটা কারণ তিনি তার স্বামীর কাছ থেকে পূর্ণ তালাক যখন পেয়ে গেলেন সর্বশেষ তালাক তিনি ওনার স্বামী যামন থেকে ওনার কাছে পাঠিয়ে দিয়েছিল তখন তিনি যে আমি কারণ নারী তার স্বামীর ঘরে থাকা তা নিরাপদ নয় মদিনার বাহিরে এক উপকণ্ঠে ছিল যেখানে চুরের উপদ্রব ছিল মহিলা একা থাকা সেখানে নিরাপদ নয় তার যে স্বামী তাকে তালাক দিয়েছে সেও তোকে নিয়ে इस निरा जोबर के सब समय दावा दे तबार तैरीय तुम्हें थकोीरा तुम्हें देखे फिले तुम इसंद करना বরং তুমি তোমার কাছে গিয়ে সেখানে তুমি কারণ তিনি অন্ধাবি তার কাছে তুমি যদিও রাখো সে তোমাকে দেখবে না তো তিনি এবং সাথে সাথে বলেছিলেন তোমার ইজ্জত পূর্ণ হলে পরে তুমি আমাকে জানাবে তো ইদ্যত পূর্ণ হওয়ার শেষ হতে হতেই তিনজন তাকে প্রস্তাব দিয়ে দিয়েছেন আবু সুফিয়ান উসামা এবং আরিফ জনসাহাবাদ নামটা বলে গেছি তিনজন প্রস্তাব দিয়ে দিয়েছেন তখন সেই ফাসিমা বিনসুল্লাহামের কাছে এসে বললেন যে আমার তো ঈদ পূর্ণ হয়ে গেছে আর ইতিমধ্যেই তিনজন প্রস্তাব দিয়ে দিয়েছেন তখন কার প্রস্তাবটা আমি গ্রহণ করব তখন তিনি বলেন আবু সুফিয়ান সে তো কি ফোন মানুষ সে তার স্ত্রী সন্তানের জন্য খরচ করে না আরেকজন সম্পর্কে বললেন যে তো তার কাঠ থেকে লাঠি নামাই না শ্বে তার আওয়াম হ্যাঁ এরপরের দ্বিতীয় জন হলেন জুবাইরিবনে আওয়াম তো তার সম্পর্কে কথা বললেন সে তো তার কাছ থেকে লাঠি নামাই না অর্থাৎ সে তো বউ পিতাই এবং ফাঁসেমা বিনামা রায়ে বিয়ে করলেন এবং তিনি বললেন যে উসামাকে বিয়ে করার পর আমার এমন প্রাচুর্য হলো যে অনেকের ঈর্ষার কারণ হয়ে গেলাম তো এখানে कारोधर त्रुटिक्षति जदिनी क्षतर कारण কারো অপরাধটা যদি এটা যে অথরিটি তাকে ফিরাতে পারে বা তার এই অপকর্ম থেকে অন্যদেরকে হেফাজত করতে পারে ওই অথরিটিকে জানানো এটা বিপদ নয় ইমাম নববি বলছেন এটা করা আজি কারো এমন অপরাধ যে অপরাধের দ্বারা সেও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাকে কেউ ফিরাতে পারছে না তাকে ফিরানো দরকার অথবা তার এই অপরাধের দ্বারা অন্যরাও সংক্রমিত হচ্ছে তাদেরকে হেফাজত করা সেই অবস্থায় তার এই অপরাধ থেকে তাকে ফিরানো এবং অন্যকে এর ক্ষতি থেকে হেফাজত করার উদ্দেশ্যে এমন অথরিটিকে জানানো যে অথরিটিটা করতে পারে সক্ষম এটা বয় এটা জীবনময়ের ইমাম নবী না। কোন ধরনের কার অপরাধ বর্ণনা করা দরকার অথরিটির কাছে সাধারণ মানুষের কাছে বলা যাবে না সর্ব অবস্থায় যে এটার ব্যাপারে প্রতিকার করার ক্ষমতা রাখে না তার কাছে বলা যাবে না কোন অবস্থাতেই না যদি যাকে সতর্ক করা হচ্ছে সেই ব্যক্তির যদি সতর্ক করার জন্য হয় তার হেফাজতের জন্য যদি হয় তাহলে করা যাবে করা যাবে করা যাবে না এমন অপরিসির কাছে বিভিন্ন বিষয়গুলো কার সম্পর্কে তথ্য দেওয়া জানানো প্রয়োজন এটা করাটা মুস্তাহাব যে তিনি যদি বিভিন্ন জনকে বিভিন্ন পর্যায়ে তার বিশ্বস্ততার কারণে তিনি কাজে নিয়োগ করেন অথচ সে বিশ্বস্ততা নান তার অবশ্য তার কোন বিষয় যদি প্রমাণিত হয়ে যায় সেই গোপন বিষয়গুলো সেই অথরিটিকে জানানো এটা মুস্তাহ যাতে সঠিক ঠায় ফেলা নেওয়া যায় এই এই গিবতের শ্রেণী বিন্যাস করা এবং সেই শ্রেণী বিন্যাস করে যে কোনটা গিবত আর কোনটা গিবত নয় ওটা জানাটাও একটা এলিম এটা প্রয়োজন এলিমটাও আমাদের বেশি প্রয়োজন যেমন জাতসির ব্যাপারে আমি যেটা বললাম জন্মের বদে বললাম এই তিনটা বিষয় সম্পর্কে আমাদের গভীর এলিম অর্জন করা দরকার যাতে করে আমরা নিজেরা এই নিষিদ্ধ বিষয়গুলো থেকে পারি। এই নিষিদ্ধতাটাকে সাধারণ ভাবে ধরে নিয়ে সকল বিষয়গুলো কিছু আমরা নিষিদ্ধ করে না দেই কোনটা এই জন্মের আওতায় পড়ে কোনটা জাতুসির আওতায় পড়ে কোনটা বিভূতের আওতায় পড়ে আর কোনটা না এইগুলো সবগুলো আমাদের জানা থাকা দরকার জেনে আল্লাহ যা নিষিদ্ধ করে দিয়েছেন সেই নিষিদ্ধ গুলো থেকে আমরা নিজেরা সকলকে হেফাজত থাকা দরকার বেঁচে থাকা দরকার প্রত্যাকুল্ল আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এরা আগেও কিন্তু বলেছেন সব জায়গায় একটা জিনিস দেখবেন যে মানুষ সকল খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ নিষিদ্ধ করে দিলেন এই কারণে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে সে বেঁচে থাকবে তাহলে সে তো যতই শুনো শুনানো হোক সেটা শুনেই যাবে কিন্তু বাস্তবে এটার উপর আমল করবে না এটার ক্ষতিকর দিক সম্পর্কে তার মধ্যে কোন অনুভূতি থাকবে না থাকবে জন্য এমন একটা জিনিস सब समय तारित हेफाजत कर दायित्व पालन कर आदेश गो देर पर आल्ला छोट एक कथारे जान देंगे आल्ला के भय कर যে তোমরা কেন সবকিছু এভাবে নিষিদ্ধ এই জন্য যে আল্লাহকে ভয় করে হয়তো তোমরা এটা ছাড়লে না হয়তো দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে শাস্তি দিবে না দিনের জন্য শাস্তি পেতে হবে না এটা ছাড়তে হবে এই জন্য যে কেউ না দেখলেও কেউ শাস্তি না দিলেও আল্লাহ দেবেন আল্লাহ জানেন আল্লাহ শুনে আল্লাহ দেখেন আল্লাহ রিলিমের মধ্যে আছে আর এই জন্য তিনি করবে করবেন তিনি দিবে না। শুধু আল্লাহর আজাদের তবা কবুলকারী মেহেরবান যে বান্ধব যদি কখনো এই নিষিদ্ধ কাজগুলো করে ফেলে আর এরপর যদি সে আল্লাহকে ভয় করে আল্লার কাছে তবা করে নিজ দয়ায় তিনি সে তবাক কবুল করেন কিন্তু তার বান্দাকে যেহেতু তিনি ভালোবাসেন তার বান্দার প্রতি তিনি সহানুভূতিশীল মেহেরবান এই তিনি তাকে তবা কবুল করে তার অপ্রাপ্ত থেকে মুক্ত করে পবিত্র করেন হে লোক সকল হে মানব জাতি चिंते तुम्हारे मध्य आल्ला सम्मानित से तुम्हारा मध्य थे आल्ला के बस भय निश्चय सबकि तुम्हारे गोपन तुम्हारे एक जन पुरुष एवं नारी से की, थे अर्थात आदम एवं हावा तुम्हारे मूल उत्सने সমগ্র দুনিয়ার মানুষ এর মূল উৎসব ওই এক আদম এবং হাওয়া এই দুইজন থেকেই সৃষ্টি করেছি এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন দলে এবং মূর্তে বিভক্ত করেছি স্বভাবটা হল অনেক বড় দল এটা মূল केंद्र एकता एक, एक केंद्र के नियंत्रित बिराट दल के बुझाए जार मध्युत्र मिले एर मध्य सामिल थे अनेकगुलो पर अनेकगुलू गुत्रे समन्वय एक दल गठित जहा एक केंद्रिक जर मूल एक हल सहार আর কবিলা হলো ক্ষুদ্র গুত্র এটা অনেকগুলো গুত্র থাকে না একই গুত্রের অনেকগুলো পরিবার নিয়ে গঠিত হয় তার বহু বচন বা আর শুভ এটা বহু বচন সিন আইন ও বা সৌ বহু আর সিন আইন বা সৌ এক বচন হলো বিরাট দল এই দুইটির মধ্যে তোপাতে দুইটাকে অনেকেই কিন্তু আবার ওই কবিলার মতোই মনে করেন শুধু কবিতার মতো গুত্রই অনেকে বলে থাকেন আসলে এটা গুত্র নয় এটা একটা বিরাট দল যার মধ্যে অনেকগুলো কবিতা থাকে অনেকগুলো গুত্র থাকে আর গুত্রগুলোর মধ্যে অনেকগুলো পরিবার থাকে আর তাদের সমন্বয়ে গঠিত হয় একটি দল যার কেন্দ্র থাকে এক সেটা হলো সোহাগুন বলছেন যে আমি এই ধরনের তোমাদেরকে বিভিন্ন দলে এবং গুত্রে বিভক্ত করে গর্ব অহংকার করবে আধিপত্য উপর প্রাধান্য বিস্তার করবে এই জন্য নয় উদ্দেশ্য হলো তোমাদের পারস্পরিক পরিচিতির জন্য এটা উদ্দেশ্যটাই হলো পারস্পরিক পরিচিতির জন্য এটা আর কিছুই নয় एक फैर आज सरसिमी सुनते पे आलोचना तीन क्या करम क्या करामा जा नामा गुजरात पसंद करना केवचे बी नीज मन मन तुधुम निजेज के मुसलमान बोले दाबी कर मुसलमान एक दल এটা হলো এই ভাবে নামগুলো এটা শুধু এই কারণেই এটা যেহেতু এক হল কোথাও আল্লাহ নিষেধ করেননি হাদিফ এ ব্যাপারে নিষেধাজ্ঞা নাই আল্লাহ আল্লাহ রাখল যা নিষেধ করেননি এই নিষেধাজ্ঞা আরোপ যে করে সে চরম ভাবে সে দিন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় তার পক্ষ থেকে অধিকার নাই কোন জন্য দলের একটা নাম এজন্য শুধুমাত্র পরিচিতের জন্য নামটা এজন্য নয় যে এই নামে আলাদা কোন মুসলমানদের আলাদা উন্মত করে তোলা বা মুসলমানদেরকে এইভাবে কোন দিন থেকে বিচ্ছুত করে দিকে নিয়ে যাওয়া এই উদ্দেশ্য নয় শুধুমাত্র এই পরিচিতির জন্য আর আল্লাহ জন্য আল্লাহ করেছেন এটা তোমাকে বিভিন্ন দলে বিভক্ত আল্লাহ নিজে করেছেন বিভিন্ন গুত্রগুলো আল্লাহ করেছেন উড়াইশের মধ্যে তো অনেকগুলো শাখা ছিল আর বিভিন্ন গুত্রগুলো ছিল অঞ্চল ভিত্তিক বিভিন্ন গুত্রগুলো ছিল আরবে বিভিন্ন অঞ্চলে মক্কা মদিনা সহায়ণিমুস্তালিকার উপকণ্ঠিক ছিল এইভাবে বিভিন্ন ধরনের গুত্র ছিল খাইবার একটা অঞ্চল ছিল এগুলোর নামটা শুধুমাত্রই পরিচিতির জন্য এছাড়া আর কিছু নয় এখানে আল্লাহ মানুষের একে অন্যের উপর যে মর্যাদা দাবি করা নিজের ওই বংশের কারণে কারণে কারণে। এই নামের কারণে নিজেকে অধিক করা। ওইটাকে করে মর্যাদাশীল এখানে এটা নিষিদ্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়ে এখানে জানিয়ে দিচ্ছেন তোমাদের যত দলই হোক না কেন যত গুত্রই হোক না কেন সকলের উৎস তো এক তোমাদের সকলের উৎস এক विभिन्न समय दुनिया विभिन्न अंतल नाम तो मदिनार नाम ये सब नाम বিভিন্ন নামগুলো ছিল এখনো দুনিয়ার বিভিন্ন জায়গায় এই নাম আছে সেই নামগুলো হল শুধুমাত্রই পরিচিতের জন্য একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করার জন্য নয় একে অন্যের উপর মর্যাদা করার জন্য নয় মানুষ যেন একই অন্যের উপর এই বংশ বা দল বুদ্ধ এগুলোকে একে অন্যের উপর বাবান্য বিস্তারের জন্য কখনো প্রকাশ না করে এটা নিষিদ্ধ করে দিয়েছেন যেমন আমাদের দেশের মধ্যে এই ধরনের অনেকগুলো কবির আছে না অনেকগুলো বংশ আছে যেমন কেউ সয়ল বংশ আসলে যার কোনো বৃত্তি নেই এটা সম্পূর্ণ বৃত্তি নিয়ে বৃত্তিহীন একটা মিথ্যা দাবি মাত্র এই যে সৈয়দ নামটা আমাদের দেশে কিছু সংখ্যক বিভ্রান্ত তাদের বংশের অহগমীয় প্রার করার জন্য একটা মিথ্যা দাবি করে কবসে মাত্র এরা সম্পূর্ণ মিথ্যা বানোটা একটা দাবি চৌধুরী এটা তো ক্রিস্টানদের দেওয়া দের আমলে দেওয়া এই উপাধি এটা কি প্রতীক হলো এগুলো মর্যাদা দাবি করে নিজেদের মধ্যে অহংকার পয়দা করে এটা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ আল্লাহ এখানে নিষিদ্ধ করে দিয়েছেন যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এইভাবে বিভিন্ন দলে এবং কবি বিভক্ত করেছি শুধুমাত্র তোমাদের পরস্পরের চিনার জন্য জানার জন্য একে অন্যের পরিচিতি জানার জন্য আসলে তোমাদের সকলের উৎস এক তোমাদের আদি পিতা মাতা শুধু একই পিতা একই মাতার থেকে তোমাদের এই সকল বিস্তার ঘটেছে সকলের বিস্তার ঘটেছে যেহেতু মূল তোমাদের এক সেহেতু তোমরা একে অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারো না মর্যাদা বেশি দাবি করতে পারো না দাবি করার কোনো অধিকার কারণাই এটা সম্পূর্ণ আল্লাহর কাছে সম্মানিত শুধুমাত্র তারাই যারা সমাদের মধ্য থেকে পাকু আর অধিকারী আল্লাহ পাঠু বাহান মানুষের সম্মান মর্যাদা ইজ্জতের मानदंड हिसे पेश करते तकुआ आल्ला सम्मानित करा बारिकारी तकुआ कुरान मजिदी और एक शब्द आर दुटा पासापाशी शब्द तकुआ दुईटा पासपाशी शब्द निजे के परिशुद्ध साधन करा निजे अंतर के पवित्र करा अंतर मध्य आल्ला जगह ना दे अंतर मध्य बिंदु मात्र आल्लांश ना देा तक वा हल अंतर के पवित्र करा রাসুল্লাহ প্রশ্ন করা হয়েছিল তাকুয়া সম্পর্কে যে তখন তিনি নিজের বুকের দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হুনা তিনবার বলেছিলেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে এটা কোনো বাহিরে প্রকাশ করে এক কোনো নমুনা পেশ করার কোনো বিষয় নাই যেটা আজকে আমাদের দেশে দেখা যায় ভিতরে নাই সব চলে আসছে বাইরে প্রতিকটা কি আমাদের দেশে দিলে করা হাজার দানার আর যদি চোদ্দ হাতের কাপড় দিয়ে একটা বড় পাকবি বানানো যায় আর বেশি বেশি নফলে বা মগ্ন থাকা লোকজন দেখলেই বলে লোকটা মুক্তি করে হেস আমাদের দেশের মধ্যে এই ধরনের তাকুয়া সম্পন্ন কোন গণনা দিলে পরে বললে পরে ওই ধরনের লোকের চেহারাই আমাদের চোখের সামনে বেঁচে মানে তাকুয়ার অন্তরে থাকে নাই চলে এসেছে বাহিরে। এটা শুধু মাত্রই তাকলে অভিনয় ছাড়া আর কিছুই নয় তাকুয়া হলো একান্তই অন্তরের বিষয় গোপনীয় বিষয় এটা প্রকাশ তার আমদের মাধ্যমে ঘটে আঁকুয়ার প্রকাশটা ঘটবে আমলের মাধ্যমে যে রাসুল সেই এটা শব্দ যে বাসাই বাসাই করে চলে যে বাদশাই বাছাই করে চলে সে সামনে যা সে সব গ্রহণ করে না যে কোনো প্রতি ইচ্ছা হয় সে চলে না আর আমাদের ওইদিকে ওই যে করলে সেখানে গরু যেমন থাকে ছাগল থাকে যে গরুর গুষ্ঠ খায় না সে হইল পরে দিই মানে পরেশগার হইলো সে গরুর গুষ্ঠ খায় না এবং তার ছাগলের গুষ্ঠ আসবে যেমন সে যেহেতু বাসাই বাসাই করে খায় এই সে পরেশগার হয়ে গেছে তো प्रश्न करलेंमिर आपनी कि रास्ते गो हेटे এই রাস্তাটা খুবই সংকীর্ণ আমি আছে কিভাবে অতিক্রম করলেন তিনি বললেন আমার জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি আর একটার পর পা অতি সংকর্মনে পেরেছি যাতে ডান বা বাম দিকের কাটা আমার শরীর বা কাপড় না পারে মুমিনিন। এটাই হল তাঁয়ার অর্থ এটাই হল তাঁয়ার অর্থ শয়তান মানুষের ইমাম এবং আমল থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তার ডানে সামনে বিছিনে দিকে সে কাটা বিছিয়ে রেখেছে ইমানদার ব্যক্তি তার জীবনটা এমন সতর্কতার সাথে সে পরিচালনা করে যেন তার ইমান বা নেক আমল থেকে কিছু ফিনিয়ে নিতে না পারে এইভাবে সে সতর্কতার সাথে তার জীবন যাপন করে যে এইভাবে জীবনযাপন করে সেই হল মুত্তাকি এটা হল এখানই অন্তরের বিষয় যে আল্লাহ তাহালাকে ভয় করে সেগুলো বেঁচে চলবে কেন এইভাবে জীবন যাপন করবে কেন কেন কারণটা হল একমাত্র আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব সময় আল্লাহর সকল নিষিদ্ধ কাজকে সে বর্জন করবে আল্লাহ যেই সকল কাজ করার জন্য আদেশ করেছেন সেইগুলো ঐকান্তিক নিষ্ঠার সাথে সাথে সেগুলো পালন করবে আর এটা করবে এই জন্য আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর আজাবকে ভয় করবে আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটা করবে আর এটা অঙ্করের প্রেরণা এটা করবে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য কত অনেক বিশাল বাহিনী বাহিনী বিভিন্ন দেশে আমাদের দেশে নির্মূলের জন্য নয় কিন্তু এটা আপনারা দেখবেন তাদের কথাটাই আইন শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বিরোধী সকল কাজগুলোকে তারা নির্মূল করবে না চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও তারা তাদের নিয়ন্ত্রণ করে সে আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম গুলোকে তারা পরিচালনা করে এই জন্যই এদেশের আর আদায় করে তাদের কাছ থেকে তাদের বুশ বলেন আর কমিশন বলেন চাঁদা বলেন তারা সেখান থেকে গুরু নিয়মিতভাবে আদায় করছে কারণ তারা এটা নিয়ন্ত্রণ করে তাদের মতো করে যাতে অস্বাভাবিক পর্যায়ে যাতে চলে না যায় সেইভাবে তালা খাবাচ্ছে কারণ এর দেশে মানুষের স্বাভাবিক জীবন যাপনের জন্য মানুষের জীবনে হুমকি সৃষ্টি করে এমন ড্রয়িং নির্মূল করার জন্য সরকারের কোনো কর্মসূচি নাই কোনো ডিপার্টমেন্ট নাই কোন পরিকল্পনাও নাই তারা এগুলো চলুক তবে এটা যেন নিয়ন্ত্রিত থাকে এগুলো সব চলবে কিন্তু নিয়ন্ত্রিত পায় এটা খুব বেশি যেন না হয় এই জন্য বাহিনী তারা তৈরি করেছে নির্মূলের পরিকল্পনা নিতে হবে আর সেটা মানুষকে যদি মুক্তার্থী বানানো যায় এটা অনেকখানি সহজেই এটা হয়ে যাবে এত বিশাল প্রয়োজন হবে না এই জন্য একটা বাহিনী থাকলেই চলবে যদি কেউ এই তাকওয়ার বিপরে জীবন যাপন করে তাকে নিয়োগ দেবে তার সবচেয়ে বড় পাহার তার অন্তরে থাকে সেই তাকে পাহারা দিয়ে রক্ষা করবে তার ইমানকে তার পাহারা দিবে শয়তান কখন তার কাছে চলে আসে সে অতন্ত্র প্রহরীর মতো সব সময় থাকবে শয়তান যেন তার কাছে আসতে না পারে সেই অতন্ত্র প্রহরী তার অন্তরের মধ্যেই থাকবে সেই হল তাকুয়া সেই তাকুয়াই শানকে প্রস্তুত করবে শয়তানের মোকাবেলা করবে শয়তানের সকল অপত প্রভাকে নির্মূল করবে এই তাকুয়া যার মধ্যে যেই পরিমানে হবে আল্লার কাছে মর্যাদার মাপ কাটি তার কাছে যেমনই হবে পাকুয়ার মানদণ্ডের ভিত্তিতেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে নিরূপিত হবে হাজির হয়েছিলেন মক্কার অনেক দুর্বল লোকেরা যারা ওই সমাজে ছিলেন মজলুম অসহায় আমি কথা তাহলে শেষ করতে হচ্ছে সময় আমাদের তো শেষ सम्मानित गर्व अधिकारी लूकर तब तर मर्जादा सम्मान अल्लाह पाता सब चेषी बड़न दे तो यही मानसिकता सब समय क्योंकि मर्जदा सम्मान माप प्रापी दन सम्पद नय प्रापी हल ताकव আল্লাহ পাকসুবাহা বান্দার অঙ্করের সেই অবস্থাটা কার কাতে কতটুকু তাকু আছে তিনি জানেন আর তিনি হচ্ছেন এমন বিষয়গুলো তিনি জানেন যেগুলো মানুষ কখনো প্রকাশ করে না না তাই অঙ্করের সেই অবস্থাটা তিনি জানেন কার মধ্যে কতটুকু তাকু আছে তো আল্লাহ পাকসুবাহানা আমাদেরকে তফিক দান করুন কিন্তু আমরা কুরআন মসজিদ অনুযায়ী আমরা নিজে দেশকে গড়ে পারি আমি